আখের বলতে কি বুঝায় আখেরাত বলতে কি বুঝায় আল্লাপা কোরআনে কারিমে সবচেয়ে যে বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা কি সবচেয়ে বেশি কোরআনে কারিমে আলোচনা করেছেন মারেফাতুল্লাহ আজ্লা আল্লাহর পরিচয় আল্লাহ কে আল্লাহকে জানার জন্য আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহর এটাই এফ অর্দেকের বেশি আয়াত শুধুমাত্র শুরু হয়েছে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহাম একজন বলতেছে আল্হামদু সমস্ত প্রশংসা আল্লাহ বলেন যে বান্দা সমস্ত প্রশংসা কার জন্য বান্দা বলে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর আল্লাহ বলেন আল্লাহটাকে আল্লাহ সব প্রশংসা আল্লাহকে এবার আপনি আল্লাহর পরিচয় দিলেন রব্বিল আলামিন আল্লাহ হইলেন রাব্বুল আলমিন সমগ্র বিশ্ব জগতের আলমের রব এতটুকু পরিচয় যথেষ্ট মনে করতেছি না আরো পরিচয় দিয়ে আর রহমান আর একটি হলো মালিক ইয় মালিক ইয় হিসাব এখানে দিনত হিসাব হিসাব মালিক সেই আল্লাহ হিসাব মালিক হিসাব মালিক মানে মালিক আপনি কত কিছু করেন ঠিক আছে আমার তো অনেক প্রশংসা করলে আবার কি চাও আসলে কি জন্য এত প্রশংসা নিশ্চয় একটা কারণ আছে আল্লাহ বলেন যে বান্দা কি জন্য এত প্রশংসা এত পরিচয় বান্দা বলে কি पागल करना बुध अल्लाह जीवने मरणे सर्व क्षेत्र एक मात्र तुम तुम छाड़ा द्वितीय क्यों चाहले किसको तो नाम আল্লাহ বলে আচ্ছা বলে ফেলো আর এত বেশি লম্বা করার দরকার নাই কিছু বান্ধব আর কিছু দরকার নাই দরকার একটা সেরাতিমের হেদায়ত দিয়ে দাও আল্লাহ জিজ্ঞাসা করেন সেরাতে মুস্তাকিম কোনটা মুস্তাকিম কি তোমার সেরাত মুস্তাকিম কেমনি দেব সেরাত মুস্তাকিম কি খায় নাকি খাওয়া বান্দা তখন বলে আমি নতুন করে তোমার কাছে অনেক মানুষের দিস ওই মানুষ কারা দিন আল্লাহ বি যারা তোমার গজব প্রাপ্ত হয়েছে যারা দল হয়েছে রাস্তা হারা হয়ে গেছে পথ হয়ে গেছে ফেরা সুপ মারি শুনিরেছে মানে আপনি চাইতেছেন দুইজনে কথা বলতেছেন আরেকজন এক পাশের থেকে কান খাড়া করে শুনিয়েছে তো মালাইকার দেখতেছে আল্লাহর বান্দার কি সুন্দর আলাপ চলতেছে তো ইকেরা লাভ মারি উঠি বলে আল্লাহ আমিন পরে খেলে আমরা আমিন বলি না মালা ইকেরা ফেরস্তারাও আমিন বলে থাকে এই জন্য বলেন যার আমিন বলাটা মালা সাথে মিলে যাবে सुनले आश्चर्यजिदे इमाम सहेब मुसल्ला एक शब्देमीन यमाम सहेब कि আমিন বলে ফেলবো এই জন্য আর মাসকানে গ্যাপ দো জাহেরিয়ত এই মূর্খতা বাংলাদেশে এখন শুরু হয়েছে নতুন করে আমিন বলে ফেলবো আমিন বলে ফেললে আবার না মাঝে ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য আর গ্যাপ দেওয়া যাবে না অথচ নবী সাল্লা ইসলাম এই পরে। আমিন না। কারণ সেখানে তাওয়া তো এজন্য জন্য সেখানে সংক্ষিপ্ত ছলাৎ হয় মসজিদে হারামে কিন্তু মসজিদে নবীতে সন্ন্যার আলোকে নবী সর সালাম যেই যেই ধরনের লম্বা করতেন मुसल्ला सुर आल पाते पड़े पर शुरू कर এই আখেরাত সম্পর্কিত মানে কোরআন একাডেমি সবচেয়ে বেশি আলোচনা হলো আল্লাহর পরিচয় মারে